যে একটা প্রশ্ন হইল গিয়া আমরা জানি যে আমরা সমাজে প্রচলিত আছে এখন অনেক এলাকা প্রচলিত আছে যে গরু বা সাগল মাথাটা নিবা গিয়া মানে গ্রাম্য বাসায় লেগে মোল্লার খোল্লা মানে মোল্লায় নিতা কিন্তু এটা আদর্শ ঠিক আছে কিনা আমরা যদি দেখি রসুল সাল আল্লাহামে তাই যখন তাই নিজে হাতে কোরবানি করছে শূন্য হইল গিয়া যে কোরবানি করবা যার পরিবারের পক্ষ থেকে বা তার নিজের পক্ষ থেকে তার নিজে অথবা তার পরিবারের পক্ষ থেকে নিজে কোরবানি করা রস ইসলাম থেকে এটাও প্রমাণিত আছে যে তাই অন্নরে যেমন তাই কিছু কোরবানি একশোটা কোরবানি আসছে কিছু কোরবানি তাই দেওয়ার পরে তাই অন্নরের প্রতিনিধি মানে যে তুমি আমার পক্ষ থেকে এটা কোরবানি দাও যে আমরাও খেউরে দিতাম ফারিতে আমরা পক্ষ থেকে তাইন তাই কোরবানি কিন্তু আমরার সমাজও যেটা আছে যে ইমাম সাহেও জব করতে না পরিবারের যে তাই বিসমিল্লাল্লাহ একবার হইয়া জব করতে পারেন অনেক লম্বা দোয়া আছে বিভিন্ন বইয়ের মাঝে আছে কিন্তু এটার সহি বিসমিল্লাল্লাহ একবার হইয়া জব করলি তা নিজে যদি অটা কইতে পারেন যে আমি এবং আমার পরিবারের যদি অন্য খেউ জব করন যে অমুকার ফক থাকিয়া আর যদি নাও হইয়া তাই জব করিলেন বিসমিল্লাল্লাহ একবার হইয়া কুরবানিটা হইব মাল যার কুরবানী যে যার মাল যে মালর মালিক তাই হইলে গিয়া কুরবানির মালিক এত আমরা সময় অনেক সময় আমরা বাংলাদেশও আমরা সিলেট অনেক সময় আমরা আমরা বিদেশ থাকিয়া মিডল ইস্টার কুরবানি গরু আমরা কুরবানি আমরা জানি না খেয়ে দিচ্ছে আমরা কোনো সময় তার নামও আমরা জানানি হয় না কারণ আমরা বিস্মিল জব করি লাই এখন যদি আমি জব করতে সময় আমার আমি আরো মাল দিছে আর আমি যদি কই দিই যে আমার ফক থেকে এটা কোরবানি দেওয়া হয়েছে তাহলে অবশ্যই এটা আমার ফক থেকে হইত না এখন আল্লাহ আল্লাহ এটার কবল কর্তা আর আল্লাহ জানেন যে এটা মাল এতে হবো আমরা নিজেরা কোরবানি কর্ম এটা সুন্নত বা আমরা পরিবারের পক্ষ থেকে বা আমরা প্রতিনিধিও অন্য কেউ করতে পারেন কিন্তু কুরবানি তাই তাই মাথাটা দিতে হইব বা তাই মাথাটা নিতে হইব এটা এটার মানে পারিশ্রমিক হিসাবে কোন ধরনের পারিশ্রমিক কুরবানির মাংস দিয়ে বা কুরবানির গরুর মাথা দিয়া বা কুরবানির এতে হবো আপনি যদি পারিশ্রমিক চায় তাহলে তারা আলাদা পারিশ্রমিক দিতে হইব কুরবানির মাংস থাকি দিতে পারত নয় কোরবানির মাংস থাকি বা যদি দেন বা কোনো অংশ দেন তাহলে সেক্ষেত্রে কোরবানিটা বিশুদ্ধ হইতে আল্লাহ সুবাহ বোঝার তৌফিক দান যে আমরা যদি জেলা আমরা গরু বানানি লাগিয়া যদি করেন আমরা এটা পারে হইব আপনি তারা এই গরু মূল্য আলাদা দিতে হইব আর তারে কোরবানির মাংস হিসাবে যেটা দিবা এটা আলাদা এতে হবো কোরবানির অংশটাকে যদি জব তান খোল্লা পাইবা বা যদি हादत नहीं आदम किसा कुरबानी शुद्ध हित ना आल्ला बुजार तौफिक दान